আবদুল্লাহ ইবনু উমর রাজিয়াল হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহনুয়াল রাজি আলাহ এবং উসমানি রাজি আলাহাল এর প্রবেশের সাথে সাথে উসমান রাজিয়াল কাবার দরজা বন্ধ করে দিলেন তারা কিছুক্ষণ ভেতরে ছিলেন বিলাল রাজিয়াল্লাহ তালন বের হলে আমি তাকে বললাম নাবি সাল্লাহ আলসালাম কি করলেন তিনি বললেন একটা খুঁটি বাম দিকে একটা খুঁটি ডান দিকে আর তিনটা খুঁটি পেছনে রাখলেন আর তখন বাইতুল্লাহ ছিল ছয়টি খুঁটি বিশিষ্ট অতপর তিনি সালাত আদায় করলেন